অগাস্টের ছয় তারিখ দিনটা শুরু হয়েছিল গ্রীষ্মের অন্যান্য দশটা স্বচ্ছ উজ্জ্বল দিনের মতোই সকাল সাতটার দিকে বেজে ওঠা পাগলা ঘণ্টির শব্দ ততদিনে অভ্যস্ত হয়ে যাওয়া শহরবাসীর কাছে খুব একটা গুরুত্ব পেল না আরকম গুরুত্ব পেল এক ঘণ্টা পর বেজে ওঠা বিপদ কেটে যাওয়ার সংকেত কর্মব্যস্ত দিনের প্রস্তুতি নিতে থাকা শহরটার বাসিন্দাদের কাছে হয়তো অনিশ্চিত বিপদের আশঙ্কায় সময় কাটানো বিলাসিত মনে হয়েছিল ঠিক পনেরো মিনিট পর সকাল আটটা পনেরোতে আকাশের বুকে দেখা দিল এক নিঃশব্দ আলোর ঝলকানি সাদার সাদা তার ঠিক পরপর এক বিকট ভোতা শব্দ সহস্র সূর্যের উজ্জ্বলতা নিয়ে আকাশের বুকচিরে পূর্ব থেকে পশ্চিমে ছুটে গেল আগুনে সোনালি সন্ত্রাস মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেল প্রায় সাড়ে তিন লাখ মানুষের শহরটা স্রেফ গুঁড়ো হয়ে গেল স্থলের এক মাইলের মধ্যে প্রায় সব কিছু ইট কাঠ আর কংক্রিটের পাশাপাশি বিস্ফোরণের প্রচণ্ড আঘাত শহরের অধিবাসীদেরও প্রবল শক্তিতে ছুড়ে দিল এদিক সেদিক তারপর শহরটাকে গ্রাস করল আগুনের উড়ন্ত ঝড় বৃদ্ধ ভাবার চশমা নিশ্চিন্ত চোখে পৃথিবীকে দেখতে থাকা আধো আধো বলের শিশু সতর্কতার সাথে বাছাই করা খেলা সাজ সরঞ্জামার দুই ছুটি করা স্কুল ড্রেসের ছোট্ট হাসি ক্লাসের দুষ্ট ছেলেটা লাল ব্যাগ রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ স্ত্রীর কথা মনে পড়ায় অন্যমনস্ক যুবক বারান্দায় দাঁড়িয়ে আনমনে পথের কোলাহলের দিকে চেয়ে থাকা ভেজা চুলের তরুণী অর্ধেক অঙ্ক কষা ব্ল্যাকবোর্ড সদ্যখোলা অফিসের পেট মোটা ফাইল ঘাসফুল প্রজাপতি পাখি নিমিশে মুছে গেল সবাই সব কিছু আগুনের তীব্র উত্তাপে ঝলসে গেল টিকে থাকা অল্প কিছু রাস্তা দেয়াল আর ব্রিজের রং খোলা রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের অনেকের ছায়া স্থায়ীভাবে গেথে গেল সেখানে বিস্ফোরণের এক মিনিটের মধ্যে মারা গেল এক লক্ষের মতো মানুষ আহত হলো আরো প্রায় এক লক্ষ ধীরে ধীরে শহরের আকাশটাকে ঢেকে দিতে শুরু করলো, ব্যাঙের ছাতার মতো পাক খেতে থাকা ধোয়া আর ধুলোর বিশাল এক মেঘ রাস্তা আর ফুটপাথ জোরে মৃত্যুর জন্য অপেক্ষমান ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো মানুষ দিনভর তন্দ্রাচ্ছন্নের মতো ঠায় বসে রইল বমি করল তারপর মারা গেল উড়ে যাওয়া শরীর নিয়ে কোনো নদীর পার পর্যন্ত এসে সব শক্তি হারিয়ে সেখানেই নিথর শুয়ে থাকল আরও কয়েক হাজার সন্ধ্যার দিকে বাড়তে থাকা নদীর পানিতে নীরবে নিঃশব্দে তলিয়ে গেল অনেকে আর নৌকায় ওঠানোর জন্য হাত ধরে টানতেই নিচের মাংস উন্মুক্ত করে সরসর করে গ্লাভসের মতো খুলে এলো কারো কারো রক্ত পুঁচ মাখানো চামড়া চুরমার হয়ে যাওয়া হিরোসিমার রক্ত মাংসে পিচ্ছিল রাস্তা দিয়ে এলোমেলো হাঁটতে দেখা গেল জনাবেশিক সৈনিককে শূন্য চোখের কোটরের নিচে পুড়ে যাওয়া গালবে গড়িয়ে পড়ছে ওদের কলিত চোখ সম্ভবত বিস্ফোরণের সময় আকাশের দিকে তাকিয়েছিল ওরা চরম বিধ্বংসী ক্ষমতা নিয়ে ১৯৪৫ পঁয়তাল্লিশের ছয় অগস্ট হিরোসীমার মাটি থেকে উনিশশো ফিট উপরে চৌষট্টি কেজি ইউরেনিয়াম টু নিয়ে বিস্ফোরিত হয়েছিল লিটিল বয় মানব ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধাবস্থায় ব্যবহৃত আণবিক বোমা লিটিল বয়ের আঘাতে ধ্বংস হয়ে গিয়েছিল হিরোসীমার সত্তর শতাংশ বিল্ডিং আমেরিকান দাবি অনুযায়ী প্রথম দিনে মৃতের সংখ্যা ষাট থেকে নব্বই হাজারের কাছাকাছি জাপানিদের মতে সংখ্যাটা আরও অনেক বেশি তিন মাস পর ১৯৪৫ পঁয়তাল্লিশ সালের ডিসেম্বরের হিসেবে অনুযায়ী এই বোমার কারণে নিহতের মোট সংখ্যা ছিল প্রায় এক লক্ষ ৪০ হাজার হিরোসীমা নগর কর্তৃপক্ষ জাপানের স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ছাপানো অ্যাসোসিয়েট প্রেসের দুই হাজার সালের রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণ পরবর্তী দশকগুলোতে রেডিয়েশন জনিত অসুস্থতায় মৃতদের হিসাব করলে সংখ্যাটা দাঁড়ায় তিন লক্ষের কাছাকাছি তিন দিন পর নাগাসাকেতে ফেলা হয় দ্বিতীয় আণবিক বোমা ফ্যাটম্যান ৬ দিন পর ১৯৪৫ সালের পনেরোই অগস্ট জাপান আত্মসমর্পণ করে অদ্ভুত ব্যাপারটা হল অভূতপূর্ব এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল এমন সময়ে যখন জাপান সম্মানজনক আত্মসমর্পণের পথ খুঁজছিল ছয় অগস্টের আগেই আমেরিকান সামরিক গোয়েন্দারা জাপানের পাঠানো কোডের মেসেজ ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছিল এবং নিশ্চিতভাবে জানতে পেরেছিল যে সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে জাপান আত্মসমর্পণের চেষ্টা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় মিত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার ডোয়াইড আইসেন হওয়ার জাপানের বিরুদ্ধে চালানো সব বিমান হামলার দায়িত্বে থাকা মেজর জেনারেল কাটিসলি মেই প্যাসিফিক কমান্ডার ইন চিফ চেস্টার নিমিতস প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ উইলিয়াম লি। জাপানের পাঠানো গোপন বার্তা ইন্টারসেপ্ট করার পর আমেরিকান সরকারের কর্মকর্তাদের কাছে পাঠানোর দায়িত্বে থাকা মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার ব্রিগেডিয়ার জেনারেল কার্টার ক্লার্কসহ অনেকে স্বীকার করেছে যে সামরিক দৃষ্টিকোণ থেকে হিরোসিমা ও নাগাসাকির ওপর আণবিক বোমা হামলা ছিল অপ্রয়োজনীয় তবুও সামরিকভাবে অপ্রয়োজনীয় এই হামলা সিদ্ধান্ত নেয় আমেরিকা বিশ্বমঞ্চে অপ্রতিরোধ অজেয় মহাশক্তিধর সুপার পাওয়ার হিসেবে নিজেদের কর্তৃত্ব পাকাপোক্ত করা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সোভিয়েত ইউনিয়নের কর্তৃত্ব প্রতিহত করা আণবিক বোমা হামলার মাধ্যমে এক ঢিলে এই দুই পাখি মারার ফোন দিয়াটা আমেরিকা আমেরিকার ভূ রাজনৈতিক হিসেব নিকেশ আর কূটনীতির বলে হতে হয় হিরোসীমা ও নাগাসাকির প্রায় চার লক্ষ মানুষকে ক্ষমতার নেশায় বেসামাল ব্যাপক ও বিস্তৃত আধুনিক হত্যাযজ্ঞের উদ্গ্রীপ স্থাপতি আমেরিকার এই হামলা শুধু গণহত্যা ছিল না ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস সত্যিকার অর্থে মানবতার বিরুদ্ধে অপরাধ হিরোসিমার বিস্ফোরণের ১৬ ঘন্টা পর আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই বক্তব্যটি দেয় ষোলো ঘণ্টা আগে জাপানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিরোসিমাতে একটি বোমা ফেলেছে মার্কিন বিমান এই বোমাটি ছিল বিশ হাজার টন টিএনটির চেয়ে বেশি শক্তিশালী এর আগে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ইতিহাসে সবচেয়ে বড় বোমা হিসেবে স্বীকৃত ব্রিটিশ গ্র্যান্ডস্ল্যামের চেয়ে প্রায় দুই হাজার গুণ বেশি বিস্ফোরণ সম্পন্ন। ট্রুম্যানের সাড়ে এগারোশো শব্দের পুরো বক্তব্য জুড়ে বারবার ফুটে ওঠা তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করার মতো প্রথমত বিপুল বিধ্বংসী ভিত্তিকর ধ্বংস ক্ষমতা সম্পন্ন মারণাস্ত্র তৈরি ও ব্যবহার করতে পারার গর্ব দ্বিতীয়ত অবিশ্বাস্যমাত্রার হত্যাযজ্ঞ আর মানবিক বিপর্যয়ের ব্যাপারে বিন্দু মাত্র অনুশোচনার অনুপস্থিতি এবং তৃতীয়ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নাম দিয়ে সাড়ে তিন লক্ষ মানুষের জলজান্ত একটা শহরকে সামরিক টার্গেট হিসেবে চিত্রিত করা আর বেসামরিক জনগণের পাইকারী খুনের বৈধতা তৈরি উনিশশো সাল থেকে গত তেয়াত্তর বছরে আমেরিকা পেশাদারী দক্ষতা আর নির্লিপ্ত নৈপুণ্যের সাথে পৃথিবী জুড়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হত্যা করেছে প্রায় দুই কোটি মানুষ নিয়মিত বিরতিতে চালানো গণহত্যার পর ট্রুম্যানের মতোই এই একই রকম নির্বিকার আত্মবিশ্বাস আর গর্ব মেশানো আনুষ্ঠানিকতার সাথে ঠিক একই ধরনের বক্তব্য দিয়ে গেছে আমেরিকান অন্যান্য প্রেসিডেন্টরাও শ্রম্যানের পরে আরও বারোজন প্রেসিডেন্ট এলো বদলাইনি সন্ত্রাসী হামলার পর আমেরিকার দায় শিকারের এই মুখস্থ স্ক্রিপ্ট ধ্বংসের প্রযুক্তির প্রতি প্রায় যৌনায়িত মুগ্ধতা নির্বিকার অনুশোচনাহীনতা এবং নিজস্ব স্বার্থ সন্ত্রাসকে শান্তি মানবতা গণতন্ত্র কিংবা অন্য কোনো আদর্শের নামে চালিয়ে দেওয়া যুগ যুগ ধরে আমেরিকান গণহত্যাকে বিশেষায়িত করে আসছে এই তিনটি বৈশিষ্ট্য গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ আর গুরুতর মানবিক মূল্যের বিনিময়ে নিজের স্বার্থ কেনার সাথে আমেরিকা সম্পর্ক নতুন না আমেরিকা নামের এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাই হয়েছিল স্থানীয় ওইসবাসীদের জাতিগত নিধনের মাধ্যমে কোনো এক বিচিত্র অধিকার বলে ইউরোপ থেকে আসা সাদা মানুষরা যাদেরকে রেড ইন্ডিয়ান নাম দিয়ে নিজেরা আমেরিকান খেতাব গ্রহণ করেছিল চোদ্দশো সালে এই ক্রিস্টোফার কলম্বাসের অভিযানের সময় থেকে নতুন মহাদেশে ইউরোপিয়ানরা আসতে শুরু করার পর চারশো বছরে মারা যায় আশি থেকে নব্বই শতাংশ স্থানীয় অধিবাসী তাদের পাইকারি মৃত্যুর মধ্য দিয়ে ধীরে ধীরে সাদা ইউরোপিয়ানদের জন্য বসবাসের উপযুক্ত হয়ে ওঠে আমেরিকা লিংকন জেফারসন জ্যাকসন ফ্র্যাঙ্কলিন আমেরিকান ইতিহাসের মহানসব ব্যক্তিরা রীতিমতো ঘোষণা দিয়ে অংশগ্রহণ করে নতুন মহাদেশ থেকে অসভ্য বর্বর পশুদের নিশ্চিন্ন করার পবিত্র দায়িত্ব পালনে এখনকার মতো তখনও মানুষ মারার উদ্ভাবনে নানা পদ্ধতি নিয়ে মুগ্ধতা ছিল ইউরো আমেরিকানদের ধর্ষণ জীবন্ত পড়ানো। হাতুড়ি দিয়ে পিটিয়ে মারা আলাদাভাবে টার্গেট করে নারী শিশু হত্যার পাশাপাশি তাদের খুন করার প্রিয় পদ্ধতি ছিল এক ধরনের প্রাক আধুনিক জীবাণুযুদ্ধ রেড ইন্ডিয়ানদের মধ্যে বসন্ত ছড়িয়ে দেওয়ার জন্য ইউরো আমেরিকানরা তাদেরকে উপহার দিত গুটি বসন্ত রোগীদের ব্যবহার করা কম্বল মরক লেগে সাফ হয়ে যেত গ্রামের পর গ্রাম গোত্রের পর গোত্র ভয়ঙ্কর এ রোগ সম্পর্কে একেবারেই না জানা অধিবাসীদের অনেকে পালিয়ে গিয়ে আশ্রয় অন্য কোনো এলাকায় অন্য কোনো গোত্রের কাছে সাথে নিয়ে যেত গুটি বসন্তের ভাইরাস চলতে থাকত চেইন রিয়াকশন আধুনিক আমেরিকান মারণাস্ত্রগুলোর মতোই মানুষ মারায় বিস্ময়কর রকমের কার্যকরী ছিল জীবাণুযুদ্ধের এই কৌশল মানুষ মারার উদ্ভাবনী কৌশল নির্লিপ্ত পেশাদারী খুন আর কোনো না কোনো আদর্শের নামে দেয়া অজুহাত সেই একই প্যাটার্ন এই কালের গণহত্যার মতো একই গুণে গুণান্বিত ছিল সে কালের গণহত্যাও নম চমসকে একবার বলেছিলেন আমেরিকার সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলা অনেকটা ত্রিভুজের ত্রিভুজাকার হওয়া নিয়ে কথা বলার মতো আমার জানামতে আমেরিকা হলো একমাত্র দেশ যা প্রতিষ্ঠিতই হয়েছিল সাম্রাজ্য হবার জন্য জর্জ ওয়াশিংটন আমেরিকাকে বলেছিলেন সদ্যজাত সাম্রাজ্য আধুনিক আমেরিকার সাম্রাজ্যবাদ হল अमेरिकार सूचन लग्निच्छिभवे चला प्रक्रियारर्वशेष पर्यायेरिकान ऐतिहासिक जन लुईस गैरिस देखिए दुहजार दुई साल बुश डकटे अमेरिकान ष्ठ प्रेसिडेंट जन क्यून्सि एडमसर आठारो अठारो साल सम्प्रसारण ही निरापत्ता अर्थात एक्सपैंशन इज द फाट टू सिक्यूरिटी तत्वर मौलिक को पार्थक्य नहीं दुटर मूल वक्तव्य एक ही আমেরিকান সাম্রাজ্যের সম্ভব কোনো প্রতিদ্বন্দ্বী উদয় হবার আগেই তাকে আক্রমণ করা আগাম যুদ্ধের বা প্রিএম্টিভ ওয়ার এর দর্শন অনুযায়ী দুই শতাব্দীর বেশি সময় ধরে ঘরে বাইরে কাজ করে যাচ্ছে আমেরিকা আণবিক গণহত্যার সিদ্ধান্ত নেয়া ট্রুমান থেকে শুরু করে দুই হাজার মুসলিম বিশ্বে ছাব্বিশ হাজারের বেশি বোমা ফেলা হয় আর ড্রোন হামলার মাধ্যমে বিশ্বজুড়ে প্রেসিডেন্সিয়াল ক্রসফায়ার চালানো শান্তিতে নোবেল বিজয়ী শান্তিকামী যুদ্ধপরদী पारक ओबामा पर्यत मेरिल मनोर प्रेमिक और भेतनम कसाई निपट भद्रलोक जन एफ कैनेडी शुरू कर पर्ण अभिनेत्री और पतित प्रेमिक गोर गोबिंद ट्राम्पर् एक ही साम्राज्यवदी नीतित क्या कर जा प्रत्येक अमेरिकान प्रेसिडेंट नाम बदले मुख बदले बदले स्लोगान क्या बदल है साम्राज्यवे ठंडा माथाय ध्वसज्ञर पॉलिसी তিনবার পুলিশের চেতা আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক লেখক এবং ইরাক যুদ্ধের উৎসাহী সমর্থক থমাস ফ্রিডম্যানের একটা বিখ্যাত উক্তি আছে বাজার অর্থনীতির অদৃশ্য হাত অদৃশ্য মুঠি ছাড়া অকেজো ম্যাকডোনাল্ড ম্যাকডগলাসকে ছাড়া ম্যাকডোনাল্ডসের ব্যবসার উন্নতি সম্ভব না ম্যাকডোনাল্ড ম্যাকডোগাস হল আমেরিকান বিমানবাহিনীর জন্য এফ ফিফটিন ফাইটার বিমান তৈরি করা কোম্পানির নাম ফ্রিডম্যানের এই উক্তি খুব সুন্দরভাবে মাত্র দুই লাইনে আমেরিকান সাম্রাজ্যবাদের বাস্তবতাকায় ফুটিয়ে তোলে আমেরিকা হলো ওই সাম্রাজ্য যার স্থিতিশীলতা ও সমৃদ্ধি তার সামরিক আগ্রাসন আর রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে কোনো মূল্যে আমেরিকান সাম্রাজ্যের সমৃদ্ধি প্রথম ও শেষ কথা বাকি সব কিছু ফুটনোট আমেরিকার জন্য আরও বেশি বাকি পৃথিবীর জন্য আরও কম আমেরিকান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের অভ্যন্তরীণ নথিতে এই কথাগুলো স্পষ্টভাবে উঠে এসেছে বার যেমন উনিশশো সালে লেখা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এক নথির মূল বক্তব্য মোটামুটি এরকম বিশ্বের মোট সম্পদের অর্ধেক এখন আমাদের হাতে যদিও আমাদের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ছয় শতাংশ আমাদের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত এই অসমতাকে বজায় রাখা আর তা করার উপায় হলো গণতন্ত্র আর মানবাধিকারের মতো অস্পষ্ট আদর্শিক বলির কথা ভুলে গিয়ে বল প্রয়োগের বিভিন্ন পন্থার দিকে মনোযোগী হওয়া বিশ্বজুড়ে আমেরিকান সাম্রাজ্যের সমৃদ্ধি আর সম্পদের এই তীব্র বৈষম্যকে টিকিয়ে রাখার এটাই একমাত্র উপায় গণতন্ত্র আর মানবাধিকারের মতো ধারণাগুলো আমজনতা রূপালী পর্দা বক্তিতার মঞ্চ আর পেপার পত্রিকার জন্য বাস্তব দুনিয়ার পলিসির জন্য না দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার কার্যকলাপের দিকে তাকালে এই কথাগুলো সত্যতা খুঁজে পেতে কারো সমস্যা হবার কথা না গণতন্ত্র মানবাধিকার বিশ্বশান্তি ইত্যাদি আবলতাবল নিয়ে চিন্তা কখনোই আমেরিকার পররাষ্ট্রনীতিকে বিন্দুমাত্র প্রভাবিত করেনি এসব ফাঁকা বলি কেবল সাম্রাজ্যের একনিষ্ঠ প্রজাদের চোখে ঠুলি পড়ানোই এগুলোর একমাত্র কাজ এসব অস্পষ্ট আদর্শিক বলির বদলে আমেরিকান সাম্রাজ্যের নীতি সবসময় নির্ধারিত হয়েছে দুটি মূলনীতি দ্বারা এক আমেরিকা এই পৃথিবীর মালিক পৃথিবীর যে কোনো কোনায় থাকা যে কোনো কিছুর উপর তাদের অধিকার আছে এবং দুই আমেরিকা যা করে ভালোর জন্যই করে নৈতিকতা হলো তাই যা আমেরিকা করে প্রথম আঁকিদার উপর ভিত্তি করে যখন যা প্রয়োজন নিজের মনে করে নিয়েছে আমেরিকা যখন যাকে দরকার মেরেছে দখল করেছে ধ্বংস করেছে যতটুকু প্রয়োজন নিয়ন্ত্রিত দক্ষতার সাথে চালিয়েছে ততটুকু ধ্বংসযজ্ঞ সাথে চিরাচরিত আমেরিকান স্বভাব অনুযায়ী দিয়েছে কিছুটা বার্ত দ্বিতীয় আকিদা অনুযায়ী সংঘটিত হবার সাথে সাথেই বৈধতা পেয়ে গেছে আমেরিকান প্রতিটি হত্যাযজ্ঞ প্রতিটি ধ্বংসলীলা প্রতিটি মানবতা বিরোধী অপরাধ উত্তীর্ণ হয়ে গেছে নৈতিকতার মানদণ্ডে রক্তের গাঢ় লাল স্রোত ধুয়ে মুছে গেছে সাদা সাম্রাজ্যবাদের পবিত্র পানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওকিনাওয়ার দশ হাজার ধর্ষিত নারী উনিশশো পঞ্চাশের জুলাইয়ে নুগান গান ব্রিজের নিচে মেশিন গানের গুলিতে ঝাঝরা হওয়া তিনশো জন निस्त्र कुरियन रिफ्यूजी उन्नीसश एकषट्टी एक्तर पर्त दस बचर धरे उत्तर भियतनमे आकाशे स्प्रेरा दुकोटी गलन एजेंट अरेन्ज नाम विषर प्रभावें कैंसारसह विभिन्न गुरुतर रोगे भोगा त्रिस लक्ष मानुष और मारा भावे विकलांग जन्म नया देखिएतन शिशु आठषट्ट साल मार्चे सनमई ग्रामे चार घंटा धरे चालान हत्याचक्य खून हवा पांचश चार जनीह ग्रामबस গণধর্ষিত শিশু ও নারী হত্যা আর ধর্ষণের মাঝে আমেরিকান সেনাদের নেয়া দুপুরের খাবারে বিরতি একই বছরের শেষ দিকে মেকং ডেল্টায় চালানো স্পিডি এক্সপ্রেস নামের অপারেশনে ঠান্ডা মাথায় খুন করা নয় জন গ্রামবাসী 10 বছরের ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা সন্ত্রাসের বলি হওয়া বিশ লক্ষ বেসামরিক নাগরিক উপসাগরীয় যুদ্ধে সময় অর্থনৈতিক অবরোধের শিকার হয়ে অনাহারে ধুকে ধুকে মরা প্রায় নয় লক্ষ মুসলিম শিশুসহ মোট সতেরো লক্ষ মৃত ইরাকি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের কালে আমেরিকা শান্তিকামী গণতান্ত্রিক সন্ত্রাসের ছোঁয়ায় দশ বারো বছরেই বিশ্বজুড়ে সন্ত্রাসী বনে গিয়ে তারপর অতি খুন হওয়া বিশ লক্ষের বেশি মুসলিম বিচার হয়নি কোনো অপরাধেরই অপরাধ বলে গণ্যই হয়নি দশকের পর দশক ধরে নির্বিকারভাবে আমেরিকা চালিয়ে গেছে তার মানবতাবাদী সন্ত্রাস স্নায়ুযুদ্ধের সময় আমেরিকানদের মুখে প্রায় একটা কথা শোনা যেত র্যাডিক্যাল ন্যাশনালিস্ট সেই দিনগুলোতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষকে র্যাডিক্যাল ন্যাশনালিস্টদের কবল থেকে রক্ষা করা নিয়ে খুব উদ্বিগ্ন ছিল আমেরিকা আমেরিকার অস্তিত্বের প্রতি র্যাডিক্যাল ন্যাশনালিস্টরা কেন হুমকি সেটা নিয়েও শোনা যেত অনেক কথা কিন্তু র্যাডিক্যাল ন্যাশনালিজম নামের এই দানব আসলে কি ছিল শাব্দিকভাবে এর অর্থ হয় চরমপন্থী জাতীয়তাবাদ কিন্তু আমেরিকান সাম্রাজ্যের কাছে র্যাডিক্যাল শব্দের একটা বিশেষ অর্থ ছিল র্যাডিক্যাল মানে হচ্ছে আমাদের কথা শোনে না আমেরিকান আধিপত্যবাদের বিরোধিতা করা যে কোনো দেশ দল গোষ্ঠী কিংবা ব্যক্তি এই সংজ্ঞা অনুযায়ী র্যাডিক্যাল তার রক্ত হালাল একইভাবে সাম্রাজ্যবাদের অভিধানে বিশেষ এক অর্থ ছিল আগ্রাসনের আগ্রাসন মানে প্রতিরোধ সাম্রাজ্যবাদী লুটপাট হত্যা সামরিক অভিযান চালানো আমেরিকা শান্তিকামী আগ্রাসী না क्यों अमेरिकान आग्रासन प्रत्योधर चेष्टा से अवश्यी स्नायुजुदे समयकार फर्मूल आज केन्द्र जुगे प्राय हुबहु व्यवहार शुद्ध चरमपंथी जतियत जगह बसेलामी चरमपन्था रैडिकल इसलम और आग्रासन जगह बसे निजे चिराचरित उभवन सबा बजाय रेखे नतून शब्दगुलो दिए अमेरिका तैरी ভালো খারাপ মুসলিমের নতুন নতুন সংজ্ঞাও মডারেট অর্থাৎ ভালো মুসলিম হল আজ্ঞাবহ মুসলিম যে আমেরিকাকে ভালো পায় আমেরিকা যতটুকু মেনে নেবে তার ইসলাম ততটুকুই আমেরিকা যা পছন্দ করে না সেটা তার কাছে চরম পন্থা সন্ত্রাস জঙ্গিপনা দুবেলা দুমুঠো খেয়ে পড়ে আমেরিকার কাছ থেকে শান্তিকামী সভ্য ভব্য খেতাব নিয়ে রাতে নিশ্চিন্ত ঘুমোতে পারলেই সে খুশি হাউজ डिनार टेबिले पास मणिबे छुड़े देना छिटे फटा खबर टुकड़ोर जग्रीब चोके तकिए अनबरत लेज नड़ते थका गर्वित साम्राज्यप्रेमी मडारेट कुकुर और रैडिकल मुस्लिम हल अमेरिकार कथा ना शुना दुष्ट मुस्लिम ओई मुस्लिम जो अमेरिकान साम्राज्यवद और सन्त मेनालम ना। बरुद्धे नब्य क्रुसेईदे जारा दले तरा मडारेट भलो मुसलिम जरा अमेरिकान क्रुसेदे बिोधिता कर रैडिकल खराब मुसलिम সাম্রাজ্যবাদের অভিধানে ঠিক করে রাখাছে শান্তি আর সন্ত্রাসেরও আলাদা সংজ্ঞা শান্তি হলো সাত দশক ধরে জাতিগত নিধনে লিপ্ত দখলদার জায়নেস্ট ইসরায়েলকে দেয়া সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আর দুই পবিত্র মসজিদের মাটিতে সামরিক ঘাঁটি তৈরি করা শান্তি হল হেলফায়ার মিসাইল ড্রোন ওয়ারফেয়ার টার্গেটেড খিলিং এনহ্যান্সড ইন্টারগেশন মানচিত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্ল্যাকসাইট আর মাদার অফ অল বম্বস শান্তি হল আবু গুরাইবে সন্তানের সামনে ধর্ষিতা মা মায়ের সামনে ধর্ষিত কিশোর মুসলিমদের নগ্নদেহের পিরামিড আর গোয়ান্তানমর কমলা রঙের জামসুট শান্তি হলো চোদ্দ বছরের আবির আল জানাবির গণধর্ষণ হাদিসা ফাল্লুজা মহসুল রাক্কা বাগবুজের গণকবর আর ডিপ প্লেটেড ইউরেনিয়ামের ব্যবহারে মুসলিম মায়েদের গর্ভে জায়গা নেয়া বিকৃত ভ্রূণ শান্তি হল ডক্টর আফিয়াসিদ্দিকের ধর্ষণ সে কোলে ঝুলতে থাকা হাবিবুল্লা নিথর দেহ আর বাগারামে পৃথিবীর বুকে উঠে আসা এক টুকরো নরক শান্তি হল বার ওয়াটার বোর্ডিংয়ের পর আবু জুবাইদার অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকা দেহ মুখ দিয়ে বের হওয়া ফেনা শান্তি হল ধ্বংস মৃত্যু অপমান শান্তি হল কোলাটাল ড্যামেজ নামের জাদুমন্ত্র আর সন্ত্রাস সন্ত্রাস হল আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিহত করার যে কোনো চেষ্টা সন্ত্রাস হল আগ্রাসী আমেরিকার আক্রমণ প্রতিহত করা প্রাণ বাঁচানোর জন্য দুর্বলের প্রতিরোধ কারাগারে বন্দির করাঘাত ধর্ষিতা চিৎকার জবাই করা পশুর এলোমেলো ছড়তে থাকা পায়ের আঘাত আমেরিকার বইতে নাইন ইলেভেনে তিন হাজার আমেরিকানের মৃত্যু হারাম আর তেহাত্তর বছরে দুই কোটি মানুষের খুন আরাম প্রত্যেক সাম্রাজ্য তার চারপাশে একটা মিথ তৈরি করে গড়ে তোলে এক ধরনের মিস্টিক। অপরাধের বৈধতা বিরোধীতে দমন আর সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য এটা প্রয়োজন প্রাচীন ফের আউনরা নিজেদের ঈশ্বর দাবি করত নতুন ফেরআনের মুকুট গ্রহণের আগে রীতিমতো অনুষ্ঠান করে উদযাপন করা হতো মানুষের ওপর দেবত্যারোপুগের ইউরোপিয়ান রাজাবাস বলত ঐশ্বরিক অধিকার বলে শাসনের কথা জাপানের সম্রাটদের মনে করা হতো দেব বংশজাত নাগাসাকির হামলার পর সম্রাটের কণ্ঠ প্রথমবারের মতো রেডিওতে শুনতে পেরে कान्न भेंगे पड़े अनेक जपानी अन्न सब साम्राज्यर मत अमेरिकाओ क्षा किान साम्राज्यर अन्यता हल ताई क्षटा कर एक अभूतपूर्व मात्रा हलिउड मैस मिडियामिया विश्वव्यापी छड़े छिटिए थका सुशील समाज नामे उच्छिष्टी काजे लागिए यथमेकिंग के अन् उच्चता नहीं गमे रूपाली पर्दार जदू আমেরিকান বাড়িগাড়ি আর নারীর প্রেম ব্রেনওয়াশ করেছে প্রায় পুরো পৃথিবীকে মিডিয়ার মায়াজালে জালে আচ্ছন্ন মানুষ যেন ভুগছে বিচিত্র কোনো সামষ্টিক স্টকহোম সিনড্রোমে নিজেকে আমেরিকা উপস্থাপন করেছে সভ্যতার অনিচ্ছুক ত্রাণকর্তা হিসেবে দায়িত্বের ডাকে সাড়া দিয়ে অনিচ্ছা সত্ত্বেও মানবতা আর শান্তির খাতিরে যাকে বারবার হাতে তুলে নিতে হয় অস্ত্র প্রায় পৌরাণিক ক্ষমতার অধিকারী এই ত্রাণকর্তা কখনো র্যাম্বো কখনো নানা রঙের পোশাক পরা সুপারহিরো আর কখনও আমেরিকান স্নাইপারের চেহারায় উপস্থিত হয় হলিউডের পর্দায় পৌরাণিক দেবতাদের মতো এ দেবতাও এক একবার জন্ম নেয় এক এক রূপে মিডিয়ার মায়াজাল এমন এক পরাবাস্তব জগতের সৃষ্টি করেছে যেখানে উল্টে গেছে ভালোমন্দের সংজ্ঞা ছাপসা হয়ে গেছে বাস্তবতা আর প্রোপাগার সীমানা আমরা সবাই এই মিডিয়া মায়াজালের ভেতরে ঘুরপাক খাই মিডিয়া আমাদের শান্তির বুলি মুখস্থ করায় আমরাও পুনরাবৃত্তি করে যাই তোতা পাখির মতো সাম্রাজ্যাস ঠিক করে দেয়া শান্তির সংজ্ঞা নিয়ে মাথা ঘামাই না মিডিয়া আমাদের সন্ত্রাসের এক একটা সংজ্ঞা শেখায় আমরা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ উচ্চকণ্ঠ হই ব্যতব্যস্ত হই নিন্দা জানাতে কিন্তু শত শত বছর ধরে চলতে থাকা পশ্চিমা বিশ্বের মহাদেশীয় সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে কিছু করা তো দূরের কথা কিছু বলার চিন্তাও আমরা করি না মিডিয়া আমাদের শেখায় মানবাধিকার স্বাধীনতা আর মুক্তচিন্তার কথা আমরাও মাথা নেড়ে সায় দেই কিন্তু আমরা তাকাই না এসব গালভরা বুলির আস্তরনের নিচে থাকা সমকামিতা উভকামিতা শিশুকামিতাসহ নানা বিকৃতিতে জর্জরিত পশ্চিমা সভ্যতার নোংরা দুর্গন্ধময় দগদগে ঘায়ের দিকে মুন্সিয়ানার সাথে আমেরিকান প্রচারযন্ত্র এমন এক জগৎ তৈরি করেছে যেখানে শব্দগুলো তাদের অর্থ হারিয়ে ফেলে তারপর ধারণ করেছে নতুন সব অর্থ সাম্রাজ্যের আদেশ অনুযায়ী এই জগতে শান্তি অর্থ যুদ্ধ স্বাধীনতা অর্থ দাসত্ব আর অজ্ঞতাই হলো শক্তি শব্দ আর ভাষার নিয়ন্ত্রণে আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে সাম্রাজ্য মিথ্যের বেশাতিতে গড়া আমেরিকার এই আদর্শিক উপনিবেশ ছাড়িয়ে গেছে তাদের শারীরিক সাম্রাজ্যের সীমানা সামরিক আগ্রাসনের চেয়ে অনেক বেশি সফলতার সাথে দখল করেছে চিন্তার আগ্রাসনের মাধ্যমে মানসিক দাসত্বের সেকলে বেঁধে আমাদের বন্দী করে রেখেছে চিন্তার কারাগারে আজ মিডিয়ার মায়াজালে আটকা পড়া এমন মুসলিমদের অভাব নেই যারা পশ্চিমা বিশ্বের বুদ্ধিবৃত্তিক গোলামীকে মেনে নিয়েছে সন্ত্রাসে বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের বয়ানকে আত্মস্থ করেছে হাসিমুখে এবং খুশি মনে আজ আমরা চিন্তা করি স্বপ্ন দেখি বেঁচে থাকি সাম্রাজ্যের ব্যাকরণে কারো ইচ্ছেও নেই সম্রাটে টেনে দেয়া চিন্তার সীমানার এক চুল বাইরে যাবার ইচ্ছে জাগলেও কারো নেই স্বাধীনতা রাজারা বিশ্বাসী না হলেও দুঃখজনকভাবে আমরা প্রজারা অনেকেই পাইকারি খুন আর ধ্বংসের লাইসেন্স দেওয়া শান্তি মানবতা আর গণতন্ত্রের অস্পষ্ট আদর্শিক বুলিতে ট্রু বিলিভার বা সাতটা বিশ্বাসী হয়ে গিয়েছি জাহিলিয়ার যুগে কাবার ভেতরে থাকা তিনশো মূর্তির মধ্যে প্রধান ছিল মনুষ্য আকৃতির বিশাল এক মূর্তি শরীরটা গড়া চকচকে রুবি পাথরে ডানহাতটা স্বর্ণের হুবাল ওহুদের যুদ্ধের পর এই হুবালের নামে স্লোগান দিয়েছিল কুরাইশরা হুবাল ছিল তাওহিদ ও শিরকের লড়াইয়ে মুশ্রিকদের বেছে নেয়া বিশ্ব জুড়ে আজও শত শত মিথ্যা ইলাহ উপাসিত হলেও তখনকার মতো এখনও কুফরের শক্তি জড় হয় এই যুগের হুবালের পেছনে যার নাম আমেরিকা তখনকার মতো আজও হুবালের বিরোধিতা করা চরম অপরাধ আমেরিকান নিয়ন্ত্রিত জাতিসংঘের নামে চালানো এই বিশ্বব্যবস্থার বিরুদ্ধে টু শব্দটি করা যাবে না একটা না ভাবা যাবে না অর্ধেকটা শব্দও যা ইচ্ছে কর যা ইচ্ছে বলো যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার করে নিচ্ছ যতক্ষণ হুবালকে মানছ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ততক্ষণ তোমাকে সহ্য করা হবে যা করার সিস্টেমের ভিতরে ঢুকে করো, কিন্তু কোনোভাবেই সিস্টেমের বিরোধিতা করা যাবে না প্রশ্ন করা যাবে না কাঠামো বিশ্ব ব্যবস্থা আর সাম্রাজ্য নিয়ে প্রশ্ন করা যাবে না হুবালের কর্তৃত্ব নিয়ে আমেরিকান সাম্রাজ্যের যুগে এটাই সবচেয়ে বড় অপরাধ অপরাধী বলে বিবেচিত হবার জন্য কিছু করার এমন কি বলারও প্রয়োজন নেই সিস্টেমের বিরুদ্ধে কোনো চিন্তা থাকাই যথেষ্ট এসব চিন্তা অবৈধ এসব চিন্তা অপরাধ যে সরিয়ার অনুসরণ কেমত পর্যন্ত আল্লাহ মানবজাতির জাতির উপর ফরজ করেছেন যুগের হুবালের বিরুদ্ধে গিয়ে আমেরিকান বিশ্বব্যবস্থার মোকাবেলায় সেই সরিয়ার বাস্তবায়ন হোক এটা চাওয়া কিছু করাও না কিছু বলাও না শুধু এটা চাওয়া অপরাধ কিছু করার দরকার নেই বলা দরকার নেই চিন্তাটাই অপরাধ থটক্রাইম চিন্তাপরাধ আর যারা চিন্তাপরাধ করার স্পর্ধা দেখায় সাম্রাজ্যের খাতায় তারা অবাধ্য রেডিক্যাল সন্ত্রাসী বিনা প্রশ্নে গুম নির্যাতন ও হত্যাযোগ্য না মানুষ এই সংজ্ঞাগুলো এই চিন্তাগুলো আমাদের মন ও মস্তিষ্কে কেঁথে দেয়া ওদের কাঠাময় আমাদের ভাবতে বাধ্য করা হলো আমেরিকান সাম্রাজ্যের সবচেয়ে বড় সাফল্য যুগের হুবানের চারপাশে গড়ে ওঠা এই মায়াজাল एक मिथ और मिस्टिक ना भेंगे चिंतार कारागार मुक्ति पाव साम्राज्य बेधेदा छकर बिस्टेम के प्रश्न प्रथागत प्रथा बिोधिता और नियम तंत्रिकार विभ्रांति विसर्जन दिए यश्व्यवस्था के प्रत्याख्य स्पर्धा हल मानसिक दासत बाधन छड़ा और आदर्शिक उपनिवेश मुक्त हार प्रथम धाप जुगे हुबाल और तार चार पशे गड़े उठा मिथ्यर बसत भांगार प्रथम हथियार चिंतापराध